মানবতার সমাধান সালাম আলাইকুম ওরি ওবরাকাল পিছটি বাংলা দূরের ও কাছের সম্মানিত সুদী শুভানুদ্ী সত্রিমণ্ডলী সকলকে প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সামষ্টিক আলোচনা আজকের আলোচনার শুরু নাম হলো বেপর্দা ও তার সর্বনাশা প্রভাব এই মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা যথারীতি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিজ্ঞ আলেমদেরকে চলুন না প্রথমে তাদের সাথে আমরা পরিচিত হয়ে আমার ডান পাশে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর প্রফেসর আবদুল্লাহ জাহাঙ্গীর আমার সর্ব বামে উপবিষ্ট আছেন তরুণ প্রতিভা আলেম শেখ মুজাফর বিনসেন আর আমার কাছি আমার বাম দিকে উপবিষ্ট আছেন আরেক প্রতিভা বিশিষ্ট আলেম জনাব শেখ আহমদুল্লাহ শুধুও দর্শকিন্দু আপনাদের পক্ষ হয়ে যথারীতি আপনাদের ভাই হারুন হোসেন অতিথিদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান সামষ্টিক আলোচনা আসুন না আমরা মূল বিষয়ে আলোচনায় এগিয়ে যাই পর্দা এটি ইসলামী শরীয়তে অন্যতম একটি বিধান আল্লাহ রব্বুল আয়ালমিন তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের নিয়ামক এবং যাতে কল্যাণ রয়েছে তা তিনি আমাদেরকে অবদারিত করে দিয়েছেন যা অকল্যাণকর আমাদের জন্য অনিষ্টকর সে সকল আমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছেন তিনি আমাদেরকে ভালোবাসেন স্নেহ করেই সৃষ্টি করেছেন এবং স্নেহের সৃষ্টি যেন ব্যর্থতায় পর্যবসিত না হয় এবং তাদের জীবনে কোনো কলঙ্কজনক অধ্যায় না আসে সেই উদ্দেশ্যেই মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য সুন্দর বিধান দান করেছেন আসুন পর্দা নিয়ে আমরা আলোচনা সূত্রপাত করি প্রথমেই আমরা এ বিষয়ে আলোচনার জন্য আহ্বান জানাব শ্রদ্ধাও ডক্টর আল্লাহ সুরা নৌরে এবং সুরা আহজাবের বিভিন্ন স্থানে এটা বিস্তারিত ব্যাখ্যা করেছেন এটা হল অশ্লীলতা মুক্ত শান্তি ও পরিবার গঠনের অন্যতম উপায় কারণ আল্লাহ এই যে মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল হলো পরিবার পরিবার যদি অগ্নিপাত বিশ্বের কিছু অংশকে ধ্বংস করতে পারে বাকি সভ্যতা টিকে থাকবে কিন্তু পরিবার নষ্ট হলে মানব সভ্যতা অচিরেই বিনষ্ট হয়ে যায় মূলটাই যদি শেষ হয়ে যায় তাহলে সব আর এই পরিবারকে ধরে রাখতে হলে ইসলামের এই পর্দা ব্যবস্থার কোনো বিকল্প নেই এটা আমরা ক্রমান্বয়ে দেখব ইসলামের যে পর্দা ব্যবস্থা সেটার কয়েকটা দিক আমরা দশটা দিকে ভাগ করতে পারি একটা হলো সমাজে অশ্লীলতার প্রসার ঘটে এই রকম সকল কাজকে নিষিদ্ধ করা এবং যথাসম্ভব বন্ধ রাখা দ্বিতীয়ত যারা অশ্লীলতায় লিপ্ত হন বা অশ্লীলতার প্রসার ঘটাতে চেষ্টা করেন তাদেরকে সমাজ আইন দিয়ে শাসিত করা নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের ভিতরে রাখা শাস্তি প্রদান করা কারণ মানুষ মাদক পাচারের চেয়ে অশ্লীলতার প্রসার মানব সভ্যতার জন্য ভয়াবহ তিন নম্বর হলো যে সন্তানদেরকে পবিত্রতার উপরে পালন করা পবিত্রতার বৃত্তি বলে তাদের জীবনটাকে গড়ে তোলা পরে হলো যে বয়স হলে বিবাহ দেওয়া বিবাহ তাকে এমন পর্যায়ে না নেওয়া যে তারা প্রকৃতিগতভাবে অশ্লীলতা ঢুকে পড়ে আরেকটা দিক হলো যে নারী পুরুষের মধ্যে যে আল্লাহ পার্থক্য দিয়েছেন একে অপরের অবৈধ সংরিচ্ছনটা ঠিক নয় এই অনুভূতি দিয়ে তাদের তৈরি করা যেটাকে খালওয়াত কারো বাড়িতে ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকা আর এই সব কিছুর সাথে দুটো জিনিস হয়েছে একটা হলো চোখকে সংযত করা একটা শালীন পোশাক পরা শালীন পোশাকটা হলো পর্দার সবগুলো বিষয়ের একটা দিক যেটা সাধারণভাবে আমরা পর্দা বলতে বুঝে থাকি কিন্তু সে একজন ভদ্র পুরুষ বা ভদ্র নারী এটা বোঝা যাবে এবং মানুষের ভিতরে অহেতুক কোনো সুরসুড়ি তৈরি করবে না পর্দা একটা পোশাক মনে করি নির্মাণ এবং পরিবার তৈরি করা একটা জীবনটা যেন সুন্দর হয় এই ব্যবস্থা করা অর্থাৎ নারীও এর মাধ্যমে নিজের পবিত্রতা আনন্দ পাবেন পুরুষ তাই পাবে এবং ইসলামী বলি। কিন্তু পর্দা যে একটা ব্যাপক এবং এটা যে সুদূর প্রসারী আল্লাহর আলমিন্ত একটি বিধান যার মাধ্যমে আমরা আমাদের পুরুষ সমাজটাকে একটি নৈতিকতার বৃত্তি বলে প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ মানুষের ভিতরে প্রকৃতিগত ভাবে এই মানব সভ্যতা এগুলো যতক্ষণ প্রাকৃতিক পর্যায়ে থাকবে ততক্ষণ এটা সুন্দর থাকবে কিন্তু যদি শুশুর দিয়ে প্রতিদিন আমরা অ্যাড দিচ্ছি বিভিন্ন খাবারের মুখরোচক খাবারের এই অতিরিক্ত অ্যাডের মাধ্যমে আমরা দেখছি নতুন প্রজন্ম ওজন বেড়ে যাচ্ছে ঠিক থাকে এই আমাদের জন্য আবার কখন লেবাস বলা হয়েছে আসলে জিলবাবু কোথাও আসছে আরো যে বিষয়টা প্রফেসর সাহেব বলছিলেন গুরুত্বপূর্ণ বিষয় পর্দা বললেই যেন মহিলাদের অবরুদ্ধ বুঝায় অথচ আল্লাহ না আল্লাহ বলছেন যে মোমিনদেরকে আগে বলুন আপনি মোমিনদের তারা যেন তাদের চক্ষু নিচু রাখে এটা তাদের জন্য সর্বাধিকার পুরুষ দিয়েই শুরু করে পুরুষ দিয়ে শুরু করে চোখ নিচু করতে বললেন কেন আসবে আসলে পর্দা সম্পর্কে ভুল ধারণা রয়েছে যে না বাড়িতে থাকতে হবে বের হওয়া যাবে না কারোর সাথে কথা বলা যাবে না ইত্যাদি এটা চরম পন্থা আবার একটা হচ্ছে মধ্যম পন্থা আর সরিয়ে হলো মধ্যম পন্থা আমাদের আদালত সেই ক্ষেত্রে আবার আমাদের মনগতভাবে ভাবে আমরা নিজেরা মধ্যম ঠিক করে নিলে হবে না সেই ক্ষেত্রে এর অন্যতম কারণ একটা সেটা হলো এক মানুষ যারা পাশ্চাত্য সভ্যতার উপরে নির্ভরশীল তারা মূলত এই ক্লাসিফিকেশনটা তৈরি করেছে মূলত এটা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে এখানে পর্দা প্রথমত আল্লাহ রাবুল্লাহ আলমিন এবং রসুল্লাহ বর্ণার দিক থেকে চোখেরও একটা পর্দা রয়েছে হাতেরও একটা পর্দা আছে রসুল্লাম বলছেন যে কোথায় বলে আপনার আদম নাসিমা মুদ্রিক্লাহাল্লাহ নজরুল আল্লিশ কালাম নির্বরণ করতে পারে তার চোখের জেনা থেকে বেঁচে গেলাম রসফুল বলছেন দুই চোখের জানা হলো চোখ দেখা আর হাতের জানা হলো স্পর্শ করা কানের জানা হলো শ্রবণ করা মুখের জানা হলো কথা বলা অন্তরের জানা হলো আমরা আলোচনা শুরু করেছি খুব প্রাণবন্ত আলোচনা এবং বুঝতে পারছেন যে পর্দা অত্যন্ত বিশাল একটি বিষয় যেটাকে আমরা শুধুমাত্র একটি পোশাকের মধ্যে যেন সীমাবদ্ধ না রাখি এই বিষয়টি আমাদেরকে আরো গভীরভাবে অনুদমন করতেই বসতে হবে এখনই যেতে হচ্ছে আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে বিরতির পর পুনরায় আমরা আবারও এই আলোচনায় ফিরে আসব আসবো ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে আল কোরআন জ্ঞানের ঝন্ডাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন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 কত সুন্দরভাবে ভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে কে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই আমল হয় হলে, আমার আলোচনা একমাত্র সেই বিশিষ্ট নীতিমালা छोट्ट पुनर सम्मानित दर्शकुष फिर एलम से आलोचन যেখানে আমরা বলতেছিলাম আমাদের শেখ মুজাফর বিন মহসিন আলোচনা করছিলেন যে আল্লাহ রসুল সাল্লা আলিহি ওসাল্লাম আমাদেরকে চক্ষুকে নিম্নগামী করতে বলেছেন চক্ষুর জিনার একটা অংশ রয়েছে হাতের জিনার একটা অংশ রয়েছে এবং কি মনের যে ভাবনা তারও একটা অংশ রয়েছে অর্থাৎ পর্দা একটি বিশাল এবং ব্যক্ত বিষয় সে বিষয়টাকে আমাদেরকে অনুদাবন করতে হবে আসুন আমরা এবার চলে যাই পর্দা নিয়ে একটু আলোচনার জন্য আমাদের শেখ আহমদুল্লাহ আলোচনা করেছেন আসলে ডক্টর সাহেব যে কথাটি বললেন অত্যন্ত বাস্তব কথা এবং এটা এই যুগের এই সময়ের সবচেয়ে বাস্তব সত্য বিষয় যে পর্দা বলতেই আমরা মনে করি এক অবরুদ্ধ নারীকে ওই চিত্রটি আমাদের মাথায় ফুটে উঠে এবং দুই আলোচকের আলোচনা থেকে আলহামদুল্লাহ ফুটে উঠে গেছে বিষয়টি শুধু আমি যোগ করতে চাই এইটুকু যে পর্দা আসলে নারীর জন্য অবরোধ নয় নয়ই বরং একজন ইমানদার একজন রুচিশীল একজন আত্মমর্যাদাশীল নারীর ভূষণ এটা পর্দা বরং আমার আত্মমর্যাদার পরিচায়ক এটা আমার উন্নত রুচিবোধের পরিচয়ক এটা আমার ব্যক্তিত্ববোধের পরিচয়ক কোন মানুষ তার শরীরের যে সমস্ত অঙ্গকে সারা পৃথিবীর সকল সভ্যতায় স্বীকৃত গুপ্ত অঙ্গ হিসাবে গ্রহণযোগ্য এবং স্বীকৃত পার্ট বলা। যেটাকে আমরা আমাদের হিসাবে আমরা ধরে রেখেছি তো এই ধরে রাখা যে অংশটুকু এই অংশটুকু শুধুমাত্র আমাদের নিজেদের বিবেক এবং বুদ্ধি থেকে আমরা বের করেছি একজন মানুষের ভিতরে ন্যূনতম লজ্জা এবং রুচিবোধ যখন থাকে তিনি তার গুপ্ত অঙ্গকে ঢাকেন আর এই রুচিবোধটুকু যখন বাড়তে থাকে তখন তার গুপ্ত অঙ্গের পাশাপাশি তার যে সমস্ত এরকম কোন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন সে অঙ্গ গুলো যে যতটুকু ঢাকবে তার ভিতরে লাজ লজ্জা তার ভিতরে ব্যক্তিত্ব উন্নত রুচিবোধ তত বেশি আছে এটাই প্রমাণ করবে চমৎকার আপনি যে কথাটা বলতেছিলেন পরিষ্কার ইসলাম একটা শালীনতার জন্যই মানুষকেই বিধানটা দিয়েছে মানুষ যেন জগতে বসবাস করে শান্তি ও শৃঙ্খলার সাথে শালীন হিসাবে ভদ্র হিসাবে তারা যেন পশুত্বে পরিণত না হয় যদি পর্দার এই বিধানটা আমরা বাস্তবায়ন করি তাহলে দেখতে পাবো আল্লাহ রবুল্লা আলমিন এর ভিতরে আমাদের জন্য পূর্ণ কল্যাণ দেখেছেন যেটা শেখ আহমদুল্লাহ বলতে চেয়েছিলেন চমৎকার যে পর্দা হলো নারীদের একটি পোষণ আসুন আমরা এই পর্মে আরও একটু আলোচনায় যাই পোশাকের ক্ষেত্রে প্রথম কথাটাই আছে যেটা ইসলামী পরিভাষায় অর্থাৎ পোশাক যে পর্দার অংশ এখানে আমাদের প্রথম দায়িত্ব হলো আমাদের প্রাইভেট পার্টস গুলোকে আমাদের ব্যক্তিগত অঙ্গ গুলোকে দর্শকদের সুবিধার্থ গুপ্ত অঙ্গ ব্যক্তিগত অঙ্গ এই জায়গাটুকুকে ঢেকে রাখাটা হলো শরীয়তের মূল বিধান পর্দার প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট এখানে যেটা আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি হয় দর্শকরাও ভুল কয়েকটা একটা হলো অনেক মুসলমান মনে করেন পুরুষের যেমন না সম্পূর্ণ ভিন্ন রাখলে মোটামুটি পুরুষের কতটুকু নারীর কতটুকু এটা আল্লাহ কুরআ নিজেই বলে দিয়েছেন এক্ষেত্রে একটা মজার কথা এক জাপানি মহিলা উনি ফ্রান্সে গিয়েছিলেন পিএইচডি করতে ফ্রেঞ্চ লিটারেচার উপরে পর ওখানে যে তিনি মুসলমান হন তো উনি ওখানে বলছিলেন যে ইউ মে আসাই ইউ হাইড ইউর বডি ইন ইটস ন্যাচারাল সেফ তোমার প্রাকৃতিক দেহটাকে তুমি আবার আবৃত করো কেন তার প্রশ্ন এটা মানে তিনি বলছেন আপনি হয়তো প্রশ্ন করবেন একজন অমুসলমান যে তোমার দেহের মাথাটা চুলটা ঘাটা গলাটা ন্যাচারাল জিনিস এটাকে তুমি আবৃত করছো কেন উনি তার উত্তরে বললেন যে তোমাকে যদি কোনো নগ্নবাদী মেয়ে প্রশ্ন করে যে তোমার নিতম্ব এবং উরু এটুকু তুমি ঢেকো কেন এটাও তো ন্যাচারাল শরীরের অংশ অংশ ঢাকবো কিছু লজিক দিয়ে তুমি শেষ জায়গায় পারবে না একজন নোটিস পুরোটাই খুলে রাখে তুমি হয়তো কিছুটা ঠেকেছো আরেকজন এই আমাদেরকে এখানে ডিভাইন বিধানের কাছে যেতে হবে আল্লাহর বিধানের কাছে যেতে হবে আল্লাহ বিধান দিয়েছেন আবরণযোগ্য ব্যক্তিগত অঙ্গ হিসেবে এগুলোকে গণ্য করি এবং এই জন্য ঢেকে রাখি ধন্যবাদ জনাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এই ব্যাপারে আমরা আটটু বলতে পারি যে পুরুষদের হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা কিন্তু দেখা যায় রসোসাল একটু আলোকপাত করেন তো জনাব শেখ মুজাফর জি ধন্যবাদ আসলে শরীয়ত হলো হুকুম মানার নাম কারণ হলো যে একই ব্যাপারে দুই স্থানে হুকুম কিন্তু দুইটা যে মহিলা পর্দা করে বাহিরে যাবে ঘরের মধ্যে থাকলে সেই হুকুমটা তাদের প্রয়োজন নাই। আসলে পুরুষ এবং নারীর সতরের যে পার্থক্য এর পার্থক্য তো একটা নর্মালি বুঝার ব্যাপার কারণ দুই বৈচিত্রে তার সৃষ্টিগত বৈশিষ্ট্যতা স্পষ্ট স্পষ্ট এক পুরুষরা যে কর্ম সাধন করতে পারবে মহিলারা সে কর্মসাধন করতে পারবে না এটা তাদের দৈহিক একটা বৈশিষ্ট্য সৃষ্টি করতে বৈশিষ্ট্য সেই ক্ষেত্রে যদি দৈহিকভাবে তাদের পার্থক্য থাকে আর আমি যেটা মেনে নি তাহলে পোশাকের ক্ষেত্রে মানে কেন পার্থক্য থাকবে না আর কেনই বেটা মেনে নিব না দ্বিতীয়ত প্রত্যেক ব্যক্তিকেই আল্লাহ রব আলমিন একটা মানে গঠনের উপরে সৃষ্টি করেছেন ওই গঠনকে আমি যদি মেনে চলি তাহলে সেটা কল্যাণ করা হবে এখানে একটা প্রসঙ্গ হলো এই যদি এটা কার্যকরী করি তাহলে আমাদের জন্য কল্যাণ আর কার্যকর না করলে অকল্যাণ এখানে একটা ছোট্ট কথা বলা যায় যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর একটি এখানে যেহেতু প্রত্যেকের মানে জোড়াঝোড়া সৃষ্টি করা হয়েছে স্ত্রীর উপরে তার একটা অধিকার আছে এটা তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যের জন্য এটা সংশ্লিষ্ট নয় নয় যখন পর্দার বাহিরে স্বামী স্ত্রী একজে থাকবে তখন সেটা সেই জায়গায় হুকুমটা মাননেও সহ্য করবে এখানে আমি একটা উদাহরণ ছোট্ট দিতে পারি যে ছোট্ট একটা মোবাইল এই মোবাইলে দুইটা পয়েন্ট আছে একটা কেবল ঢোকানোর জন্য আর একটা আছে চার্জ করার জন্য এই চার্জের পয়েন্টটা যদি আমি কেবলের কাছে লাগাই মোবাইল কোনোদিন চার্জ হবে না আবার কেবলটা যদি চার্জের পয়েন্টে লাগাই কোনো দিন আমার কেবলের কাজটা করবে না আর যদি ব্যবহার না করি মোবাইল অচল এই থিওরি যদি মান্য করি তাহলে আমার বিধানটা সমতা আসবে সৃষ্টিগত বৈশিষ্ট্য পৃথক পোশাকের বৈশিষ্ট্য পৃথক থাকবেই এটাই স্বাভাবিক আসলে পর্দার পোশাক সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি একজন পর্দানুষের নারীর পোশাক কি হবে কোরআন এবং সুন্দর তাকে কি পোশাকের জন্য নির্দেশ করে এ বিষয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা দেখি পোশাকের ক্ষেত্রে কোরআনকারিমি আল্লাহাকালা দুটি শব্দ স্পেসিফিকলি ব্যবহার করেছেন নারীর পর্দা বা নারীর পোশাকের ব্যাপারে অত্যন্ত চমৎকার বলেছেন শেখ মুজাফর যে মোবাইলের আবিষ্কারক মোবাইলের চার্জ করার জন্য যেই পয়েন্টে চার্জার ঢুকাতে বলেছেন আমি যদি বলি যে না আমার মোবাইল আমি আমি আমার মতো আমার মতো আমি ব্যবহার করব ঠিক আছে আমি অন্যটা দিয়ে ঢুকাবো তাহলে আমার স্বাধীনতা হয়তো আমি ভোগ করব। আমি যেভাবে চেসেবাবো চলব তাহলে হয়তো স্বাধীনতা ভোগ করবো ঠিক আছে কিন্তু মোবাইল যেরকম তার উপকারিতা দিবে না বরং ক্ষতি বই আনতে পারে ঠিক একইভাবে আমরাও ক্ষতিগ্রস্ত হব আপনার টাকাটা লস হবে অ দুই জায়গায় দুই আয়তে ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহ দুটি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ করতে বলেছেন নির্দেশ করছেন কি নির্দেশ যে তারা যেন তারা যেন নিজেদের উপরে টেনে দেয় ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচকদের প্রাণমন্ত আলোচনা এবং তথ্য উপাত্তের সমাহার আসলে যদি আমরা বাস্তবতার নির্দিকে বিচার করি তাহলে আল্লাহ সুবাহনবু তলার অমুঘ বিধানের বাইরে কোনো কল্যাণ নাই। তাই আল্লাহ রবহামিনের এই বিধান মতে পর্দা কি এটাকে আরও ভালো করে হৃদয় করার জন্য পরবর্তী পর্বের অপেক্ষায় আমাদের থাকতে হবে ততক্ষণে আজকের মতো এই পর্বে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি সুফহান أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته जकत दान अर्थ पल बैंकोट आठचल्लिस बार्मिंगाउंट नंबर शून्य बारे इमेल कर समाधान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 प्रति बुधवार संध्या साढ़े पांच टन सम्रचार सकाल छंगे बीस टी बांगलाय